আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লয়েল অর্থাৎ রাতের নামাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের আলোচনার টপিকটা বেশ ইন্টারেস্টিং আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণত প্রত্যেক পর্বে যেটা করি প্রথম প্রশ্ন এই শব্দটার অর্থ আসলে কি কিয়ামুল্লায়েল ছাড়াও আপনি কি আমাদের কিয়ামুল্লায়েল আর তারাবির পার্থক্যটা বলবেন কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে আলহামদুলিল্লাহ ওসলা কিয়ামুল্লা মানে সম্পর্কে যদি বলতে হয় এখানে দুটো শব্দ আছে প্রথমটা হচ্ছে কিয়াম কিয়াম মানে দাঁড়ানো আর আল্লা মানে হচ্ছে রাত তাহলে শাব্দিক ভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো তবে অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ যেটা পড়া হয় ঈশার নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত। আর আমরা জানি যে ঈশার অখ শুরু হয় সূর্যাস্তের পর যখন আকাশের লালচে ভাবটা চলে যায় আর আপনি পড়তে পারেন এই ক্যাম লায়াল ভোর হওয়ার মানে ফজর অতের আগে পর্যন্ত এখন এই লাইল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ সেজন্য এই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো এই নামাজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এই কেয়ামুল্লায়লকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয় যেমন ধরেন এই নামাজকে আরও বলা হয় সালায়াতুল লাইল মানে রাতের বেলার নামাজ এটাকে আরও বলা হয় তাহাজ্জুদ এছাড়াও বলা হয় বিতর আবার অনেক সময় তারাবি সালাতুল লাইল একটু আগে বলেছি এর মানে রাতের বেলার নামাজ মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো দাঁড়ানোটা নামাজের জন্যই এর আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ এটার মূল আরবি শব্দ হাজাদা যার মানে জেগে ওঠা একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়ল এই নামাজকে তাহাজ্জুদও বলে এই নামাজের আরেকটা নাম বেতর বিতর মানে বেজোড় আর আমাদের নবী সময় বলেছেন তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড় রাখাতে এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন কিয়ামুল লাইল আদায় করত বিশেষ করে রমজান মাসে তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের লাইলকে বোঝানো হয় যখন তারা রমজান মাসে ক্যামলায়ল আদায় করতেন চার রাকাত পরে বিশ্রাম করতেন তখন থেকে তারাবি শব্দটা রমজানের ক্যামলায়েলের সাথে জুড়ে গেল তাই রমজানে নামাজটার নাম তারাবি সাধারণত চার রাকাত পরে বিশ্রাম করতেন এভাবে নামাজ পড়তেন কারণ তারা অনেক সময় ধরে পড়তেন এমনকি এখনো যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আয় তারপরও রমজান মাসে ক্যামুল্লায়লে তারা বিশ্রাম নাই তাই এই নামাজকে বলা হয় তারাবি তবে আমাদের নবীর সময়কালে তারাবী শব্দটা কখনো ব্যবহার করা হয়নি রমজান মাসের ক্যামুল লয়েলকে তখন এই নামে ডাকা হয়নি সাহাবি গণ কখনো এই নাম বলেননি এই শব্দটা এসেছে পরবর্তীতে তাহলে এখানে সঠিক শব্দটা ক্যামুল লয়েল তারাবী শব্দটা আসলে অতটা সঠিক নয় শব্দটা পরবর্তীতে এসেছে তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের ক্যামলায়েল সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে তবে বিশ্রাম আবশ্যিক না তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে তাহলে সঠিক শব্দটা হচ্ছে লাইল শব্দটা তারাবি না ড জাকির পরের প্রশ্নটা হল আপনি কি আমাদেরকে ইসলাম ধর্মে রাতের নামাজ বা লাইলের মাহাত্ম সম্পর্কে কিছু বলবেন কেয়ামলায়াল বা রাতের নামাজের মাহাত্মের কথা যদি বলতে হয় এটা নিয়ে কোরনের আয়াত আছে অনেক সোহি হাদিস আছে আমি এখানে কয়েকটা বলছি আল্লাহ কোরনে বলেছেন সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর ষোলো এখানে সেই সব মানুষের কথা বলা হয়েছে যারা বেহেস্তে যাবে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এই সব মানুষগুলো তাদের ঘুমের শয্যা ত্যাগ করে এবং তাদের প্রতিপালককে ডাকে আশায় এবং আশঙ্কায় তার মানে তারা ঘুম ত্যাগ করে আর আল্লাহ তাল ইবাদত করে আশা এবং ভয় নিয়ে তা সাথে। তারপর আছে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে এরা হবে বেহেস্তের বাসিন্দা এরপর পবিত্রকরণ পড়লে দেখবেন এটা সুরা জারিয়াত অধ্যায় নম্বর একান্ন আয়াত সতেরো আঠারো যে এই লোকগুলো তার মানে যারা বেহেস্তে যাবে ন্যায়নিষ্ঠ তারা রাতের বেলায় সামান্য অংশ ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ইবাদত করে ক্ষমপ্রার্থনা করে এরপর আল্লাহ বলেছেন সুরা কান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নাম্বার চৌষট্টি এই মানুষগুলো তারা যারা রাত অতিবাহিত করে প্রতিপালকের ইবাদতে দাঁড়িয়ে এবং শেষ দেয় কিয়াম আর সুজুদে করোনা আরও অনেক আয়াত আছে এছাড়াও অনেক সহি হাদিসে রাতের এই নামাজের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেছেন এটা হচ্ছে সোহেব মুসলিম খন্ড নম্বর এক বুক ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার ছয়শ বারো আমাদের নবী মোহাম্মদ সুস্লাম বলেছেন যে সবচেয়ে সেরা নামাজ আবশ্যিক নামাজের পরে যে নামাজগুলো পড়া ফরজ সেগুলোর পরে সেটা হচ্ছে রাতের নামাজ আমাদের নবী মোহাম্মদ সুহ্লাম আরও বলেছেন এটা উল্লেখ আছে শোহেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নম্বর এক আমাদের নবী বলেছেন সবচেয়ে সেরা নামাজ সেটা হচ্ছে দাউদ আলাইসালামের নামাজ সবচেয়ে সেরা রোজা সেটাও দাউদ আল্লাহ সাল্লামের রোজা আর দাউদ আলাইসাল্লাম তিনি রাতের প্রথম অর্ধেক অংশ ঘুমাতেন তারপর রাতের অংশ আল্লাহ তৃতীয়াংশ আল্লাহন তালার ইবাদত করতেন তারপর রাতের বাকি সময় তিনি আবার ঘুমাতেন এখানেও রাতের নামাজের মাহাত্মের কথা বলা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর দুই बुक अब तहजुद हादिस नंबर एक हजार एकश बयाल नबी बोले जख मानुष घुमाय शयान पेचने चूले तीन टाइम गिट दे प्रत्येक गिट देर समेस फिसफिस लम्बा तुम्हें घुमिए थको जो मानुष्ट घुम उठे और आल्ला सबान लगे स्मरण कर प्रथम गिट्टा तक खुले जाए जख से उजु দ্বিতীয় গিটটা খুলে যায় তারপর যখন নামাজ পড়ে তৃতীয় গিটটা খুলে যাবে মানুষটা শরীরে তখন বল পাবে আর ইনশাল্লাহ সারাদিন সরল পথে থাকবে আবার অন্যদিকে ঘুম থেকে ওঠার পর যদি আল্লাহকে স্মরণ না করে অজু না করে নামাজ না পড়ে তখন হয় অলস সে অনিষ্ট করতে চায় আমাদের প্রিয়নবী মোহাম্মদ আরও বলেছেন এটা আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার এক আমাদের প্রিয়নবি বলেছেন যে আল্লাহ স্বমানতালা তিনি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন তারপর আল্লাহ বলেন এমন কেউ কি আছে যে আমাকে আহ্বান করবে আর আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে সেটা দেব এমন কেউ কি আছে যে ক্ষমাপ্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব। এমন কেউ কি আছে যে তার ভালো কাজ বিনিয়োগ করবে আমার সাথে কারণ আমি নিশ্চয় অবিচার করি না অপচয় করি না এভাবে তিনি ভোর হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন আর রাতের নামাজের বেশ কিছু মাহাত্মের কথা উল্লেখ করা হয়েছে যেমন ধরেন একটা হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো উনআশি আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছে থাকে রাতের শেষ এক তৃতীয়াংশে আর যদি সে সময় সে আল্লাহ করে কিছু চায় এটাই নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় আল্লাহের জন্য আরেকটা বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার তিন হাজার চারশো নিরানব্বই এক লোক জিজ্ঞেস করলো নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় কোনটা আমাদের নবী মোলাসম বললেন যে সবচেয়ে সেরা সময় যখন নামাজ কবুল হবে সেটা হচ্ছে রাতের শেষ ভাগের তৃতীয়াংশ আর আবশ্যিক নামাজের পরে পাঁচ পাঁচওয়রজ নামাজের পরে যদি দোয়া করে তাহলে এটাই দোয়া করার সবচেয়ে সেরা সময় আর রাতের শেষ ভাগের এক তৃতীয়াংশে এটা আছে সোনানাব দাউদে খণ্ড নম্বর এক বুক আব সালাহ হাদিস নম্বর এক হাজার চারশো সতেরো আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য আরও একটা নামাজ যোগ করেছেন সেটা বেতার আর যদি কেউ পাঁচ টাকাত বেতর নামাজ পড়তে চায় শেষ সেটা পড়তে পারে যদি কেউ তিন রাখাত পড়তে চায় ভেতরের নামাজ সেও পড়তে পারে যদি কেউ ভেতরের সময় এক রাখাত নামাজ পড়ে তাহলে সমস্যা নেই এটা উল্লেখ করা হয়েছে সুনানবু দাউদ খন্ড নম্বর এক বুক অব সালাহ নাম্বার এক হাজার প্রিনবী মোহাম্মদসুল্লাসলাম বলেছেন যে একজন মানুষ ঘুম থেকে উঠে পড়ল মাঝরাতে এবং আল্লাহ সাল্লা ইবাদত করল স্ত্রীকে জাগানোর চেষ্টা করল কিন্তু স্ত্রীর ঘুম ভাঙল না তখন কিছু পানি ছিটিয়ে দিল স্ত্রীর মুখে এদের উপর আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয় হাদিসটাতে আরও বলা হয়েছে যে আল্লাহর দয়া ও রহমত আছে সেই মহিলাদের উপর যারা মাজরাতে ঘুম থেকে উঠে পড়ে আর তালার ইবাদত করে তারপর স্বামীকে জাগানোর চেষ্টা করে কিন্তু যদি স্বামীর ঘুম না ভাঙে তার মুখে পানি ছিটিয়ে দেয় তাহলে পাঁচ পাক ফরজ নামাজের পরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ আমাদের প্রিয়নবী মো ইসলাম আরও বলেছেন এটা আছে সুনানব দাউদ খন্ড নম্বর এক বুক অফ সালাহ হাদিস নম্বর এক আমাদের নবীর স্ত্রী বিবি আই সারদ আনহা তিনি বলেছেন যে নবী সবসময় লাইল আদায় করতেন এটা কখনো মিস করতেন না এমনকি যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন অথবা দুর্বল হয়ে যেতেন তখনো নামাজ পড়তেন হয়তো অনেক সময় বসে বসে পড়তেন কিন্তু মিস করতেন না এই হচ্ছে বেশ কিছু সোহাদিস আর পবিত্রক্রণের আয়াত যেগুলোতে কিয়ামুল্লায়ালের মাহাত্মের কথা বলেছে ও এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডা জাকির আশা করি আমাদের দর্শক ভাই বোনেরাও এতে করে দারুণ উপকৃত হবেন তারাও এই রাতের নামাজের মাহাত্ম সম্পর্কে জানতে পারবেন অবশ্যই সেটা ইসলামের ভেতর তাহলে প্রিয় ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দ জানাদিবি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ বিদ্যানের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়মনীতির নিয়ম জাহেলিয়াত না জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় जे और के बारे, जे के आमोल। प्रती रविवार सन्ध्या साढ़े पांच टेषे पांच टाय भारत पीट टी प्रिय मुसलिम एमुसलिम भाई बोरा असल स्वागत रमजान अ डेट उपस्टुफ चेम्बार्स केन्ष्ठने आलोचनार टपिक क्याल रतर नाम एल्लाएल सम्पर्केब पवित्र রমজানের প্রেক্ষাপটে আপনি কি আমাদের এই রমজান মাসের লাইল সম্পর্কে কিছু বলবেন লাইলের সুবিধা অথবা রহমত আর মাহাত্ম নিয়ে আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি এগুলো রমজানের সময়টা এলে আরও কয়েক গুণ বেড়ে যায় রমজান হলো ক্ষমার মাস এ ব্যাপারে আগেও বলেছি এ সময় সব আপনি কয়েক গুণ বেশি দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত এমনি সময়ে যে মাহাত্মগুলো আছে রমজানের সেটা কয়েক গুণ বেড়ে যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা থাকে। ইমানের সাথে আল্লাহর কাছে পুরস্কার আশা করে তার অতীতের সব গুনা ক্ষমা করা হবে এছাড়া আরও একটা সহি হাদিসের উল্লেখ আছে সহিব নেহিবানে হাদিস নাম্বার तीन हजार चार्ट्रिस एक बार एक लोक मोहम्मद सल्लम का आसल और प्रश्न करल तक कि आल्ला सोन व्यतीत और को उपास्य नहीं शरिक नहीं नबी मोहम्मद सल्लाम हलन आल्ला रसुल जो दिन दी पाँच वक्त नाम आदाय थी साली हमें रमजान मासे रोजा रखी और जो रमजान मासे रतर नाम आदाय करी যদি রমজান মাসে রাতের নামাজ পড়ি ক্যামল লায়াল আর যদি জাকাত দেয় তাহলে আমার অবস্থান কোথায় হবে তখন আমাদের নবী বললেন যদি কেউ ওই সবগুলো কাজ করে থাকে সে থাকবে সিদ্দিকিন গণের মাঝে মানে ন্যানিষ্ঠ মানুষ আর যে সব মানুষ শহীদ হয়েছেন সেই মানুষদের মাঝে তাহলে গুরুত্বটা এরকম সবকিছু আগের মতো তবে কয়েক গুণ বেশি আপনি থাকবেন তাদের মাঝে যারা ন্যানিষ্ঠ আর থাকবেন তাদের মাঝে যারা শহীদ সেজন্য এটাও খেয়াল রাখতে হবে আমরা যেন রমজান মাসে ক্যামুল্লায়াল আদায় করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ মিস করা উচিত না আর এছাড়াও আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি যেগুলো আমি আগের উত্তরে আলোচনা করেছি এখানে শারীরিক উপকারও আছে একজন লোক সারাদিন রোজা থাকছে ইফতারের সময় খাচ্ছে তারপর যদি ক্যামুল্লায়াল আদায় করে সেটা শরীরের জন্য ভালো শরীর রোজা থেকেছে নামাজে দাঁড়াচ্ছে তারপর রুকুতে যাচ্ছে সেচদায়ে যাচ্ছে এটা ভালো এক্সারসাইজ আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি এখানে শারীরিক উপকারিত আছে তাই যতটা সম্ভব হয় আমাদের খেয়াল রাখতে হবে যেন কিয়ামুল্লায়ল মিস না করি খুব সুন্দর আমি নিশ্চিত আপনার কাছ থেকে এগুলো শোনার পর অনেক ভাই এই রাতের নামাজ আদায় করবেন এর পরের প্রশ্নটা হচ্ছে এই রাতের নামাজ বা লাইল আদায় করার সময়টা নিয়ে এখানে শ্রেষ্ঠ সময় কোনটা যখন রাতের নামাজ পড়ব আমাদের নবী সাল্লাম বলেছেন এই খন্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর মোহাম্মদ বলেছেন আল্লাহ আরেকটা নামাজ যোগ করেছেন সেটা বেতর বেতর নামাজ পড়ো এসা আর ফজরের মাঝখানে তার মানে ঈশার নামাজের ওয়াক সূর্যাস্তের পরে যখন আকাশের লালচে ভাবটা চলে যায় তখন থেকে ঈশার তাহলে ঈশার নামাজের পর আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন ফজর আাক্তের আগ পর্যন্ত এই হচ্ছে ক্যামল লাইল শুরু আর শেষ হওয়ার সময় আমি আগেও বলেছি ভেতর হল এক ধরনের কেয়ামল লাইল আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে মোসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস নাম্বার চার হাজার ছশো তেইশ প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ আশঙ্কা করে যে সে জাগতে পারবে না ঘুম থেকে তাহলে বিতর্ক পড়তে পারে অথবা প্রথম ভাগের দিকে। তবে যদি জানে যে সে রাতে উঠতে পারবে তাহলে রাতের বেলাতেই ঘুম থেকে উঠে নামাজটা পড়া ভালো রাতের শেষ অংশে নামাজ আদায় করা বেশি ভালো কারণ ফেরিস্তাগঞ্জ সেটা সাক্ষী থাকেন এছাড়াও আরেকটা সোহে হাদিসের কথা বলেছিলাম যেটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নাম্বার এক এই হাদিসটা সোহে বুখারিত আছে তবে একটু অন্য ভাবে বলেছেন যে সর্বশক্তিমান আল্লাহ মহিমান নিত তিনি আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন রাতের শেষ এক তৃতীয়াংশে তারপর জিজ্ঞেস করেন এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আরামিতার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব কেউ কি আছে আর আমি তাকে ক্ষমা করবেন এছাড়াও আর একটা হাদিস আছে তিরমিজিতে বুক অব সাপ্লিকেশন হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো উনআশি যে একজন বান্দা তার স্রোসটা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সেটা হচ্ছে রাতের শেষ এক তৃতীয়াংশে আর যদি তখন সে আল্লাহর কাছে দোয়া করে সেটা সবচেয়ে ভালো তাহলে ক্যামলায়ল বেতার এটার সময় হচ্ছে ঈশ্বার নামাজের পর থেকে শুরু করে ভোর হওয়ার এক পর্যন্ত সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে আর এই কথাটা সহ বুখারিতেও বলা হয়েছে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই সেখানে হজরত উমারতে আল্লাহন হ তিনি বলেছেন লোকজন তখন পড়ছিল ক্যাম রমজান মাসে ঈশ্যার নামাজের ঠিক পর যে এটা ভালো তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়লে আরো ভালো হতো তাহলে শেষ তৃতীয়াংশে নামাজ পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো তবে আপনি ঈশ্যার নামাজের পর থেকে ফজরের আক্তের আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়তে পারেন তবে মসজিদের সাধারণত দেখা যায় বেশিরভাগ মসজিদে এটা পরে আদায় করা হয় তার মানে ইফতার করার আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা পরে এটা আধ ঘন্টা এদিক হতে পারে কারণ এটা সুবিধাজনক কারণ যারা নামাজ পড়ে থাকে তাদের অনেকেই বয়স কমাবার থাকেন। মহিলা আছেন তাদের সবার সুবিধার জন্য যাতে তাদের জন্য কষ্টকর না হয়ে যায় কারণ মাঝরাতে ঘুম থেকে ওঠা অনেকের জন্য বেশ কঠিন তাই বেশিরভাগ মসজিদে এসার নামাজের পরে আদায় করা হয় ইফতারের আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা পরে এটাতে কোনো সমস্যা নেই না পড়াচ্ছে পড়াটা অনেক ভালো না পড়ার আগে পড়া ভালো তবে সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে আর কিছু মসজিদে ক্যামুল্লায়ল পড়ানো হয় রাতের শেষ তৃতীয়াংশে রমজান মাসে সবচেয়ে ভালো তবে বেশিরভাগ মসজিদে আগে পড়ানো হয় আর এতে কোনো সমস্যা নেই আচ্ছা ভালো এখন আমরা তো দুইটাই আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সহজ করে দিয়েছেন আলহামদুল্লাহ আল্লাহ যেন সারা মাস আদায় করার সামর্থ্য দেন আপনার বলা সবগুলো উপকার যেন নিতে পারি এ ব্যাপারে আমরা পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লা ড জাকির পরের প্রশ্নটা এটা হল রাতের নামাজ বা কিয়ামুল লাইলের আদব কায়দা সম্পর্কে আপনি কি এই রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়ম নিয়মকানুনের কথা আমাদের বলবেন কিছু সই হাদিসে এ ব্যাপারে নির্দেশনা আছে একটা হাদিস যেটা শেখ আলবানির মতে হাদিস এই হাদিসটা আছে বাইহাক্ষিতে এখানে আছে যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যখন মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক ব্যবহার করবে তারপরে অজু করে নামাজ পড়বে তাহলে মেসওয়াক ব্যবহার সুন্নত এরপরও একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস प्रिय नबी मोहम्मदी আল্লা করো আমাকে ক্ষমা করো তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়তে পারেন আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন এই হাদিসটা আছে সোনান আল নিসাইতে হাদিস নাম্বার এক হাজার ছয়শ একুশ আমাদের প্রিয়নবী বলেছেন যে যখন তিনি মাজরাতে নামাজের জন্য উঠতেন হযরত আয়েশেরাদ আল্লাহ আনহা তিনি বলেছেন যখন নবী মাজরাতে ঘুম থেকে নামাজের জন্য উঠতেন তখন দোয়া পড়তেন সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রভু এই দোয়া কয়েকবার বলতেন এছাড়াও তিনি দোয়া করতেন সকল প্রশংসা মহান আল্লাহ পড়তে পারেন নামাজ পড়ার আগে হাদিস আছে সোনানাবুদাউদে এটাও শহীদ হাদিস খন্ড নাম্বার এক বুক অফ সালা হাদিস নাম্বার এক একবার মোহাম্মদ সাল্লা সাল্লাম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন তিনি শুনলেন যে হজরত আব্বাকের রাজে আল্লাহানহ কিয়ামুল্লায়ল পড়ছেন নবী তখন তাঁর কণ্ঠ শুনলেন পরে নবী শুনলেন হযরত উমর রাজিয়াল্লাহানহ নামাজ পড়ছেন পরদিন তারা দুজনে নবীর কাছে আসলেন নবী তখন আব্বাকের রাজিয়াল্লাহানহকে বললেন নামাজ পড়ার সময় তোমার কণ্ঠ ছিল বেশ নরম একটু নিচু আব্বাকের রাজে আল্লাহানহ তখন বললেন আমি যার জন্য নামাজ পড়ছিলাম তিনি শুনতে পাচ্ছিলেন সেজন্য নিচু করে পড়েছিলাম তখন নবী বললেন উমর রাদ আল্লাহান যে তোমার কণ্ঠ উঁচু ছিল তখন তিনি বললেন আমি তাদেরকে জাগাতে চেয়েছিলাম যারা ঘুমিয়েছিল আর আমি চাচ্ছিলাম শয়তানকে দূরে তাড়িয়ে দিতে শতানকে তাড়াতে চাচ্ছিলাম নবী তখন বললেন হজরত আবুবাকের রাজহান হুকে যে তুমি আরও উঁচু স্বরে পড়বে যখন ক্যামল্লা আদায় করবে তারপর হজরত উমর রাজ্লাহান হুকে বললেন যে তুমি আরও নিচু স্বরে পড়বে যখন কিয়ামুল্লা আদায় করবে তার মানে আওয়াজটা হবে মাঝারি বেশি উঁচু না তিনশো বাইশ যে ইবনে আব্বাস যে নবী যখন কিয়ামুল্লা পড়তেন তিনি বাসায় পড়লে সেই আওয়াজটা তখন ভেতরের ঘর থেকে পাওয়া যেত তার মানে আওয়াজ হবে মাঝারি খুব জোরে না আবার খুব আসতেও হবে না এ হচ্ছে কিয়মুল্লাইল পড়ার কিছু নিয়ম নিয়মকানুন সুন্দর অনেক ধন্যবাদ ডক্টর তাহলে প্রিয় ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আপনার আপনার কার তিন দুই তিন শূন্য এক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 প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি রমজান আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল রাতের নামাজ আসসালামাইকুমুল্লা আপনার কাছে পরের প্রশ্নটা হল নামাজের দৈর্ঘ্য নিয়ে যতক্ষণ ধরে আমাদের এই রাতের নামাজ পড়া উচিত পবিত্র কোরআন বা কোনো হাদিসে কি এই নামাজের দৈর্ঘ্য নিয়ে কিছু বলা হয়েছে সময়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম হতে পারে তবে আমাদের নবীর সুনত হচ্ছে তিনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন এরকম একটা হাদিস আছে সেই বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজার একশো পঁয়ত্রিশ একজন সাহা বলেছেন যে এক রাতে নবীর সাথে নামাজ পড়লাম তিনি সেখানে ক্যামল পড়ছিলেন তিনি এত লম্বা সময় ধরে পড়লেন যে আমার মাথায় খারাপ চিন্তা আসলো প্রশ্ন করলো কি খারাপ চিন্তা যে তিনি সেখানে বসে পড়বেন আর নবী দাঁড়িয়ে থাকবেন তার মানে অনেক লম্বা সময় আরও একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক বুক অব সালা নম্বর এক এখানে বলা হয়েছে একবার একজন সাহাবা তিনি নবীর সাথে ক্যামল আদায় করছিলেন নবী প্রথমে পড়া শুরু করলেন বাকারা। তারপর সাহাবা বললেন যখন প্রায় একশো আয়তের মতো পড়া হয়ে গেছে তিনি ভাবলেন নবী এখন রুকুতে যাবেন কিন্তু নবী পড়ে গেলেন আরও বেশ কিছু আয়াতের পরে তিনি ভাবলেন রুকুতে যাবেন কিন্তু নবী তখনও পড়ে গেলেন এরপর তিনি ভাবলেন যে সুরাবাকা পড়া শেষ হলে নবী তখন রুকুতে যাবেন কিন্তু সুরাবাকারা শেষ হলেও নবী পড়েই গেলেন তারপর পড়লেন সুরা নিসা এই সুরাতেও একশো ছিয়াত্তরটা আয়াত এই সুরা শেষ হলে নবী শুরু করলেন সুরা আলে ইমরান ধীরে ধীরে তিনি পড়ে গেলেন তার মানে নবী পড়তেন অনেকক্ষণ সময় ধরে চিন্তা করেন সুরা বাকারা সুরা নিসা সুরা আলে ইমরান তার মানে এখানে সব মিলিয়ে প্রায় পাঁচ পাড়া হবে চিন্তা করেন মাত্র এক রাখাতে লম্বা সময় পড়তেন তবে নির্দিষ্ট কোনো সময় নেই ইচ্ছেমতো আপনি লম্বা বা ছোট করে নিতে পারেন সময়টা তবে আমাদের নবী পড়তেন লম্বা সময় এছাড়া আরও একটা সহ হাদিস আছে সুনানব দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর ৮৭৩। আমাদের নবী একজন সাবা বলেছেন যখন আমাদের নবী ক্যামল্লায় আদায় করতেন সেখানে তিনি সুরা ফাতিহার পরে হয়তো পড়লেন সুরা বাকারা তারপর তিনি গেলেন রুকুতে রুকুতে গেলেন আর রুকুতে তিনি থাকলেন ততক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে সুরা পড়েছেন তারপর তিনি উঠলেন মাথা সোজা করলেন আর তিনি ততটার সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুতে ছিলেন তারপর গেলেন শেষ আর নবী তখন দোয়া পড়েছেন যেমন সুবান রব্বি আজিম এটা রুকুতে সকল প্রশংসা আল্লাহর সিজদায় বলেছেন সুবান রব্বি আলা সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে তারপরে তিনি শেষদাই ততক্ষণ থাকলেন যতক্ষণ দূরে তিনি দাঁড়িয়ে ছিলেন এবং দুই শেষদার মাঝেও ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি শেষদাই ছিলেন তার মানে এইভাবে নাম আছে কিয়াম তারপর রুকু রুকুর পরে উঠে দাঁড়ানো শেষদা তারপর দুই শেষদার মাঝে বসে থাকা এই সবগুলো পজিশনে নবী সময় নিতেন অনেক লম্বা তার মনে ক্যামুল্লা ছিল অনেক লম্বা আরও একটা হাদিস আছে সে মুসলিমের খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার সাতশো চুয়াত্তর হজরত তিনি বলেছেন যে নবী যখন ক্যামুল্লা পড়তেন রাতের নামাজ তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা তখন ফুলে যেত তখন তার স্ত্রী হজর তায়েস রাতে আল্লাহ আনহা আল্লাহ তাকে শান্তিতে বলতেন আপনার অতীত আর ভবিষ্যতের সব পাপা করা হয়েছে তাহলে এত করছেন কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন কেন নবী তখন আমার কি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকা উচিত না নবী এভাবে তার কৃতজ্ঞতা জানাতেন তাহলে নবী নামাজ পড়তেন লম্বা সময় ধরে তাই ক্যামল যত লম্বা সময় পড়বেন ততই ভালো তাহলে আল্লাহ আল্লাতালা যেন আমাদের সেই সামর্থ্য দেন যাতে করে আমরা আমাদের নবী মত করে পড়তে পারি আল্লাহ ড জাকির পবিত্র কোরআন আর হাদিস অনুযায়ী কোনটা ভাল এই রাতের নামাজ লাইল একা একা পড়া নাকি জামাতের সাথে পড়া কিছু হাদিস এ ব্যাপারে বলছে যে কিয়ামল্লা পড়া যেতে পারে একা একা অথবা কোন জামাতে দুটোর অনুমতি আছে আর আমি যে রেফারেন্স দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে নবী সাথে পড়েন আরও রেফারেন্স দিয়েছি যে সাবিগণ নবীর সাথে নামাজ আদায় করতেন তবে যদি বলেন যে কোনটা বেশি ভালো এ ব্যাপারে সোহেব বুখারির বেশ কিছু হাদিস বলছে যদি জামাতে নামাজ পড়েন তাহলে আপনি সাতাশ গুণ বেশি সহাব পাবেন এরপর দুটো হাদিসের কথা আমি জানি আর এছাড়াও যদি রমজান মাসের ক্যামলায়ালের কথা বলা হয় একটা হাদিসব বুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অবস একবার আমাদের নবী তিনি মসজিদে গেলেন সেখানে দেখলেন যে মানুষজন জামাতে নামাজ আদায় করছে তখন নবী তাদের সাথে ক্যামলায়াল আদায় করলেন আর অনেক লোক তার সাথে নামাজ আদায় করল পরের দিন খবরটা ছড়িয়ে গেল আর পরের রাতে পুরো মসজিদ লোকজনে ভরে গেল তৃতীয় রাতেও যখন নবী কে আমল্লাইল আদায় করতে আসলেন মসজিদে সেদিনও অনেক মানুষজন আসলো জামাতে অনেক লোক আসলো। চতুর্থ রাতে আবারও মসজিদে অনেক লোকজন তবে নবী জানতেন লোকজন তার সাথে কেমুল লাইল পড়তে এসেছে তিনি ইচ্ছে করে মসজিদে গেলেন না তারপর ফজরের সময় ফজরের নামাজের ওয়াক্তে যখন নামাজ পড়া শেষ হলো নবী বললেন এমন না যে ব্যাপারটা আমি জানতাম না যে লোকজন আমার জন্য অপেক্ষা করছে তারা কেমুল লাইল পড়বে তবে আমি এটা তোমাদের জন্য আবশ্যক করে দিতে চাই না আমি চাই না লোকজন ভাবুক যে ক্যামল্লা বাধ্যতামূলক যাতে তোমাদের জন্য কঠিন না হয় তাই নবী ইচ্ছে করে জাননি যাতে লোকজন জানতে পারে কে ক্যামুল্লায়ল পড়া এটা ফরজ নামাজ না তিনি সবার জন্য কঠিন করতে চাননি তবে হাদিস থেকে আমরা জানতে পারি জামাতে নামাজ পড়াটা বেশি ভালো আরও একটা হাদিস আছে সোনানাবু দাউদ্ এক বুক অফ সালাহাদিস নম্বর এক হাজার তিনশো সত্তর একবার নবী ক্যামুল্লায়ল পড়ছিলেন নামাজ শেষ হলে যখন তিনি উঠতে যাচ্ছেন লোকজন বলল আরও বেশিক্ষণ পড়লেন না কেন নবী তখন বললেন যদি কোনো লোক ইমামের সাথে নামাজ শেষ করে যদি নামাজ পড়ে ইমামের সাথে যতক্ষণ ইমাম নামাজ পড়ে তাহলে সেটা হবে সারারাত ধরে নামাজ পড়ার সমান তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারি যে জামাতে ক্যামলায়াল আদায় করাটা একা একা নামাজ পড়ার চেয়ে বেশি ভালো হোক সেটা রমজান মাসে বা অন্য কোনো মাসে আচ্ছা ধন্যবাদ ডক্টর এবারের প্রশ্নটা এই ব্যাপারটার সাথে প্রাসঙ্গিক আমার রিসার্চ অনুযায়ী এখানে ব্যাপারটা হল যে অনেক মুসলিম তারা মনে করে এটা বিধা যে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ জামাতে আদায় করাটা বিধা তারা বলে যে এই নিয়মটা চালু হয়েছে হযরত উমর রাদে আল্লাহ আনহু এর সময় আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে হযরত উমর রাদে আল্লাহ আনহু তিনি এই রমজান মাসের কিয়ামুল লাইল আদায় জামাতে করা প্রচলন করেন এটা একটা ভুল ধারণা তবে সত্যি বলতে তিনি নবীর সুননতকে পুনজীবিত করেছেন এই কথা আগেও বলেছি হাদিস টাচি সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক তারাবি হাদিস নাম্বার দুই যে নবী কিয়ামুল্লায়ল পড়িয়েছেন লোকজন জামাতে যোগ দিয়েছে। নবী অনুমতি দিয়েছেন এর পরের রাতে পুরো মসজিদ ভর্তি হয়ে গেল তৃতীয় রাতে লোকজন ভর্তি হয়ে গেল চতুর্থ রাতে ইচ্ছে করে আসলেন না এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা আমাদের নবী শুরু করেছিলেন আমাদের নবীর সুননত তবে হজরত আবু বকর রাজি আল্লাহ সময়ে খুব কম লোক জামাতে নামাজ পড়ত কি হজরত ওমর রাজি আল্লাহানহর খিলাফত শুরুর দিকেও অবস্থাটা এরকমই ছিল এরকম একটা হাদিস আছে সোহেব বুখারিতে খন তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার দুই একজন সাহবা বলেছেন একবার তিনি ওমর রাজি আল্লাহ সাথে একটা মসজিদে গেলেন ওমর দেখলেন লোকজন নামাজ পড়ছে একা একা আর কিছু লোক নামাজ পড়ছে ছোট জামাতে তখন হজরত ওমর রাদে আল্লাহ সবাইকে একত্রিত করলেন আর বললেন একটা জামাতে নামাজ আদায় করতে তারপর তিনি উবাই ইবনে কাইব রাজে আল্লাহানহকে সেই নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন সবাই তার পেছনে নামাজ পড়ল কয়েকদিন পরে তিনি আবার মসজিদে এসে দেখলেন যে লোকজন একটা জামাতে নামাজ পড়ছে তিনি মন্তব্য করলেন এখন পড়ার চেয়ে লোকজন ঘুমানোর সময় নামাজ পড়াটা আরও বেশি ভালো তারা ঈশান নামাজের পর পরই এটা পড়তেন একথা আগে বলেছি তাহলে রমজান মাসে কিয়ামলায় আদায় করা লোকে বলে তারাবি এটা রাতের শেষ তৃতীয়াংশে করা বেশি ভালো তবে আগে আদায় করলে কোনো সমস্যা নেই এবার আপনার প্রশ্নে আসি এটা একটা সুন্দর বিধা। লোকজন কথাটা ভুল বুঝে বলে যে ও বিধা ভালো হতে পারে ইসলামিক সরিয়া অনুযায়ী বিধা মানে ধর্মে কিছু নতুন সংযোজন তবে এইখানে যে ধর্মের মধ্যে নতুন সংযোজন ভুল ভুল পথে নিয়ে যায় এছাড়া আরেকটা হাদিস আছে সব নতুন সংযোজন দুজকের দিকে নিয়ে যায় তাহলে সব বিদা খারাপ এই হাদিসের ভিত্তিতে ওমর রাজি আল্লাহানহু বলেছেন যে এটা সুন্দর বিধা তাই লোকজন বলে বিদা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালোটা হলে ঠিক আছে তিনি এখানে বিদা বলতে শাব্দিক অর্থটা বুঝিয়েছেন এটার ধর্মীয় অর্থ বোঝাননি কারণ শাব্দিক দিক থেকে বিদা মানে যে জিনিসটা নতুন সে সময় লোকে জামাতে নামাজ পড়ত না তিনি তাদেরকে নবী মোহাম্মদের সুনত মনে করিয়ে দিলেন এভাবে তিনি আবার নবীর সুনতে ফিরে গেলেন তবে সেটাকে শাব্দিকভাবে বিদা বলা যায় কারণ জিনিসটা নতুন তার মানে এই না যে হজরত উমর ধর্মে নতুন কিছু এনেছেন তিনি মানুষকে নবীর শূন্যতে ফিরিয়ে নিয়ে গেছেন যেমন ধরেন একটা শহরে গেলাম যেখানে মানুষজন গোড়ালির আর আমি যদি বলি যে গোড়ালির উপরে প্যান্ট পরা নবীর এটা তখনকার জন্য বিধা। কারণ লোকজনের কাছে এটা নতুন তারা এ সম্পর্কে জানতো না তাহলে সে সময়ের জন্য বিধা কিন্তু এটা নবীর শূন্যতে ফিরে যাচ্ছে গোড়ালির উপরে প্যান্ট পরা লোকজন উমরাদ আল্লাহন এই মন্তব্যটাকে ভুলবো যে এটা সেই সময় স্থান এবং লোকজনের জন্য নতুন ছিল তবে আসলে নবীর শূন্যতে ফিরে যাচ্ছে ব্যাপারটা এমন না যে উমরানহ এটা নতুন বানিয়েছেন তিনি লোকজনকে বলেছেন যে নবী এমনটাই করতেন এরকম আরো উদাহরণ আছে অনেক মুসলিম সাময়িকভাবে তারা বিয়ে করত। মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ এমন কাজ করত নবী এটাকে নিষিদ্ধ করেছেন হজরত এই ব্যাপারটা জানতেন হারাম বলেছেন সাময়িকভাবে বিয়েতা উমর নতুন করে শৃনদ চালু করেছেন যেগুলো খুব কম মানুষ জানত আর তিনি জানতেন যে আমাদের নবী বলেছেন মুতা বিয়ে করাটা হারাম লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন ধর্মে নতুন এনেছেন আসলে তিনি গেছেন হয়েছে। ও ড জাকির জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহলাম বলেছেন এটা আছে সহিখারিতে খন্ড নাম্বার এক বুক অব সালা চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কেয়ামুল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল্লা পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাখাত তারপর দুই রাখাত আবার দুই রাখাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজড় আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার বেজোর তখন সবগুলো বেজোর আখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজরত হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায়াল আদায় করতেন সবসময় এগারো রকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাখাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসে করতেন তাহলে প্রিয় ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ तुम्हे मृत जीवर मंस और सोआर अब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 मस्जिद बनाए की प्रिय मुसलिम एमुसलिम भाई बनरा असलम आबार स्वागत जाना रमजान अब डेट उ जिकिर होस्ट यूसुफ चेम्बार्स के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 আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে সোহেবুখারিতে খন্ড নাম্বার এক বুক অব ৪৭২ তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামুল্লা পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাখাত তারপর দুই রাখাত আবারও দুই রাখাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজড় আপনি যত খুশি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 যখন রমজান মাসে ক্যামল্লায়ল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাখাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামলায়ল তারপর তিন রাখাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগতিন এরপরে এই একই হাদিসবুখারী খন্ড দুই বুক অব তাহাজ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা। তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারব না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিস সলফিসালেহিনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তিন তবে তাবইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুস্তান ইবনে সাইবা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে ক্যামলায়াল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খণ্ড নাম্বার এক আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাখাত পরের এক রাখাত তবে আপনি যদি নবীর সুনত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন 8, দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ এগারো তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুননত আট রাকাত যাই হোক এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক এক ঘণ্টায় আট রাকাত নামাজ পড়ল আর অন্যদিকে আরো কয়েকজন তারা দেড় ঘণ্টায় বিশ রাকাত নামাজ আদায় করল এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে একটা হচ্ছে রাকাতের সংখ্যা অন্যটা দৈর্ঘ্য আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো নবী এটা বলেছেন আর যত রাকাত খুশি পড়েন নবী পড়তেন আট রাকাত এখন এক ঘন্টায় আট রাখাত পড়া ভালো নাকি দেড় ঘন্টায় বিশ্রাকাত নামাজ পড়া ভালো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি যদি কোনো মানুষ সে নামাজ আদায় করলো কোনো মসজিদে যেখানে জামাতে আট রাখাত পড়ানো হয় সে তখন অতিরিক্ত বারো রাঘাত পড়ে সেটাকে বিশ্রাকাত করবে না যদিও তার মনে হয় বিশ্রাকাতই বেশি ভালো অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি মানে লাইল রমজান মাসে তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে বিশ্রাকাত পড়ানো হয় জামাতে সে আটরাঘাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি এব্যাপারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন যদি কেউ বিশ্রাকাত পড়তে চায় আর মসজিদে যদি আটরাঘাত পড়ানো হয় জামাতে তাহলে জামাতে আট্রাকাত নামাজ পড়ে বাসায় চলে যান তারপরে বাকি বারো রাকাত নামাজ পড়বেন এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি কোনটা বেশি ভালো এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাখাত নামাজ একই সময়ে আট রাকাত নামাজ সেটা হতে পারে দুই বা তিন ঘণ্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাখাত ভালো নাকি বিশ রাকাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘণ্টায় বিশ রাখাত নামাজ আমি বেছে নেব দেড় ঘন্টায় বিশ টাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো তাই আমি বলবো দেড় ঘন্টা বিশ্রাকাত নামাজ এক ঘন্টা আট রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারমাইন শরীফ দেখা যায় বিশ্রাকাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাল্লা লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেকগুণ বেশি সব মসজিদে নববীতে পড়লে আর অবশ্যই অনেক ধন্যবাদ জাকির আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন আশা করছি আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ আর আশা করছি আমরা সবাই এই রাতের নামাজের সব উপকারগুলো নিতে পারব আর রমজান মাসে সেগুলো প্রয়োগ করতে পারব ইনশাল্লাহ জাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা আমি আশা করছি ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হয়েছেন আর কেয়ামুল লাইল সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেন এই সিরিজ অনুষ্ঠানটা দেখেন রমজান আর ডেট উইথ ড জাকির আগামীকাল আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক কিয়ামুল্লা রাতের নামাজ পর্ব দুই তাহলে আবার দেখা হবে আগামীকাল একই সময় আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সবর কল বানো কুসিয়া বিস্লি ও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 उ रोड वर्मिंग नंबर शून्य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 মানবতা সমাধান असलकुम वरमतुल्ला वबरक पिस टी बांगलार का दूर सुप्रिय दर्शक और श्रोता अपन सबाई के आमंत्रण जानी आजकल अनुष्ठान देखारानी धारा भावे चले आसेष प्रसंग नहीं आलोचना करार्जर ए अनुष्ठान मध्यमें विषयटी आलोचना करीता আখলাকুলনী সাল্ল আলি সাল্লাম বিশ্বনবী মোহাম্মদুর রাস আলহ সাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি মহান আল্লাহ মহানবী সাল্ল আলি সাল্লামের এই বিষয়টিকে প্রকাশ করার জন্য অথবা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটি কথা দিয়ে প্রকাশ করেছেন আপাতত কান আলুমফি রসুল্লাহি উসাত হাসানা যে পৃথিবীর जो मानूस आनुष्ठ जतगुलू पर्यायते एक मानुष जो रकम अवस्थान अवस्थान